أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم রসুলি জিয়িবুহ حتى الله بأمره والله لا يهد القوم الفاسقين الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على ملا نبيا بعد شمانيتو بحيرا آس كرالو جانا شروع تي امرا جانبو جيهد کی فرجي كفايا ناكي فرجي آئين اي بوئي تي ابن نحاس কাফিরদেরকে তাদের ভূমিতে গিয়ে আক্রমণ করা হলো একটি সমষ্টিগত দায়িত্ব আর সমষ্টিগত দায়িত্ব বলতে বোঝায় ফরজে কিফায়া ফরজে কিফায়া হলো এমন ফরজ যেটা উম্মার একটা অংশ যদি করে তাহলে উম্মার বাকিরা সেই ফরজের দায়িত্ব থেকে পরিত্রাণ পায় আর ফরজে আইন হলো এমন ফরজ যা প্রত্যেককেই করতে হবে যেমন ধরুন নামাজ যদি আমি নামাজ পড়ি তাহলে সেটা আপনার নামাজের দায়িত্ব থেকে আপনাকে মুক্তি দেবে না আপনাকেও নিজে নামাজ পড়তে হবে এটা হচ্ছে ফরজে আইন আর ফরজে কিফায়ের উদাহরণস্বরূপ আল গাজা আলী বলেন ধরুন একটি মুসলিম গ্রামে কোনো ডাক্তার নেই তাহলে তাদের মধ্যে অন্তত একজনের জন্য এটা ফরজ যেন এই দায়িত্বটা পালন করে আর যদি কেউই না করে তাহলে সবাই গুণাগার হবে কিন্তু তারা যদি একজন ডাক্তারকে নিয়োগ দেয় এই দায়িত্ব পালনের জন্য তাহলে সেটা বাকি সবাইকে তাদের ফরজের দায়িত্ব থেকে মুক্তি দেবে সবার ডাক্তার হওয়ার প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত কেউ না কেউ সেই দায়িত্ব পালন করছে সেটা পুরো গ্রামের জন্য যথেষ্ট হবে এটা হলো ফরজে আইন ও ফরজে কিফায়ার মধ্যে পার্থক্য আলিমদের ঐক্য অনুযায়ী কাফিরদেরকে তাদের ভূমিতে গিয়ে আক্রমণ করা হলো ফরজে কিফায়া কিন্তু ইবনে মুসাইয়াব এবং ইবনে শুব্রুমাহ বলেন যে এটি একটি দায়িত্ব যা প্রত্যেক ব্যক্তির ওপর অর্পিত অর্থাৎ ওনারা এটাকে ফরজে আইন বলেছেন তবে এটা অল্পসংখ্যক সংখ্যক আলিমদের মতামত জিহাদে সর্বনিম্ন অংশগ্রহণ হলো বছরে একবার আর এর বেশি কেউ অংশগ্রহণ করলে সেটা আরও উত্তম কোনো বিশেষ প্রয়োজন যেমন মুসলিমদের দুর্বলতা এবং শত্রুদের অধিক সংখ্যা অথবা কাফিরদের প্রথম আক্রমণ করলে নিজেরা পুরোপুরি ধ্বংস হওয়ার আশঙ্কা অথবা সঞ্চিত সম্পদের অভাব অথবা উপযুক্ত কোনো কারণ ছাড়া একটি বছর যুদ্ধবিহীন থাকার অনুমতি নেই অর্থাৎ বছরে একবার জিহাদ করতেই হবে যদি কোনো উপযুক্ত কারণ না থাকে তাহলে কাফিরদেরকে তাদের ভূমিতে গিয়ে আক্রমণ করতে এক বছরের বেশি সময় বিলম্ব করার অনুমতি নেই আর এটি ইমাম শাফি রহিমাহুল্ল এর বক্তব্য আল হারামাইনের ইমাম বলেন আমি উসুলের ওপর থাকা আলিমদের মতামত গ্রহণ করি ফিখের আলিমগন বলেছেন যে বছরে অন্তত একবার কাফিরদের আক্রমণ করতে হবে আর উসুলের আলিমগন বলেছেন জিহাদ হলো একটি আদেশমূলক ডাক এবং এটি অবশ্যই যারদার সামর্থ্য অনুযায়ী হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে একজন মুসলিম ছাড়া আর কেউ অবশিষ্ট না থাকে অথবা एम व्यक्ति था निजेक इसलमे समर्पण कर फिखेर आलेमगण जिहद बचरे अंत एक बार करते हैं तर कारण हल साधारण युद्ध प्रस्तुति ग्रहण समय लागे से बछरे एक, एक बार बेसि युद्ध चालानों क्षेत्र प्रतिबंधक होते इमाम हारामाइन फिखर आलेमगण के मतरपर मंत्य कर फीखर आलेमगन बचरे एक बार जिह क ता पूर्व अभिज्ञता थे देखे हैं जो बछरे एक बार चे बे गजो वुभान परचालना दुसाध्य एक बेपार्टी गजोा परिचालनार प्रस्तुति ग्रहणेज जो समय प्रयोजन है बछरे एकाधिक गजोा परिचालना दुसाध्य हो पड़े तो इमाम आल हाराम मतमत हलो एट बचरे एक बार बेसिरा उचित जदि सम्भव है एक बारे मध्य सीमा एट बचरे एक बार करार कथा बचे परिस विचार कर যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে জিহাদ ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে একজন মুসলিম ব্যতীত আর কেউ অবশিষ্ট না থাকে অথবা এমন ব্যক্তি থাকে যে নিজেকে ইসলামের সমর্পণ করে অন্যথায় যত বেশি সম্ভব ততই জিহাদ করা উচিত হাম্বলি মতের অনুসারী একজন আলিম তিনি আলমগ্নি কিতাবের লেখক তিনি বলেন জিহাদের সর্বনিম্ন সংখ্যা হল বছরে একবার সুতরাং বছরে একবার জিহাদ পরিচালনা করা বাধ্যতামূলক যদি কখনও বছরে একবারের বেশি জিহাদ চালানোর প্রয়োজন দেখা দেয় তবে মুসলিমদের সেই চাহিদা পূরণ করতে হবে ইমাম আল কুর্তুবি তার তাফসিরে বলেন ইমামের ওপর এটা জরুরি যে সে বছরে একবার মুসলিমদের একটি সেনাদল শত্রুর ভূমিতে প্রেরণ করবে এবং এমন জানে ইমাম নিজে অংশগ্রহণ করবে আল আন্দালুসের আলেমরা জিহাদের ব্যাপারে বেশ গভীর ধারণা ও অনুভূতি পোষণ করেন কারণ আন্দালুস প্রায় আটশো বছর যাবৎ জিহাদের ভূমি ছিল আর সুবহানাল্ল তাদের খুবই চমৎকার কিছু খলিফা এবং সুলতান ছিলেন যেমন আব্দুর রহমান সালেফ তিনি শীতের সময় একবার জিহাদি অভিযান পরিচালনা করতেন আবার গরমের সময় আরেকবার জিহাদি অভিযান পরিচালনা করতেন প্রত্যেক বছর আর তার শাসনামল ছিল প্রায় পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছর ধরে প্রত্যেক বছরে তিনি দুইবার করে জিহাদ পরিচালনা করতেন আর এর মধ্যে পঁচিশ বছর তিনি নিজে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন যতক্ষণ না তিনি অক্ষম হয়ে গিয়েছিলেন সুবহানাল্ল ছিল জিহাদের খুবই উর্বর ভূমি রোমানরা আসলে মুসলিমদের ছুটি দিত না মানে তাদের সাথে মুসলিমদের লাগাতার জিহাদ চলতেই থাকত একটা হাদিসও আছে এরকম যেখানে পারস্য হলো এক কি দুই গুতা অর্থাৎ শিং দিয়ে গুতা দেয়া বুঝিয়েছেন মানে একটা বা দুইটা গুতা দিলেই পারস্য রাজত্ব শেষ আল কাদেসিয়া আর আল নাহওয়ান্ত ব্যাস পারস্য রাজত্বের অস্তিত্বই শেষ হয়ে যায় কিন্তু আর রুমের ব্যাপারে রাসুল্লাহ সাল্লি আসলাম বলেন রুমের অনেকগুলো শিং আছে যখনই তুমি একটা শিং ভাঙবে সেই স্থানে আরেকটি শিং গজিয়ে উঠবে কারণ তারা হলো পাহাড় আর সমুদ্রের মানুষ অর্থাৎ তারা সমতল ভূমিতে পাহাড়ে পাথরের ওপরে বা সমুদ্রে যে কোনো স্থানে যুদ্ধ করতে সক্ষম তারা তোমাদের সঙ্গী হবে যতক্ষণ পর্যন্ত তাদের জীবনযাত্রা উত্তম এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে তারা তোমাদের প্রতিপক্ষ থাকবে তারা তোমাদের শত্রুই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে আর সুবহানাল্ল এই উক্তিটি আজকের এই দিন পর্যন্ত সত্য প্রমাণিত হচ্ছে মুসলিম ও রোমানদের মধ্যকার যুদ্ধ কখনোই বন্ধ হয়নি এ যুদ্ধ সব সময় চলমান এই রোমানরা আসলে কারা যখন আমি আর রোম বলছি তখন আমি হয়তো রোমান বা রোমান বলে ভাষান্তর করছি কিন্তু আরবরা আর রোম বলতে বোঝাতো ইউরোপীয় দেশগুলোর মানুষদের ফলে আর রোম কোনো রাজনৈতিক বা ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং আরবদের জন্য এটা ছিল একটা জাতি এটা তাদের জন্য ইউরোপ ও ইউরোপের মানুষজন ফলে ইউরোপ ও বর্ধিত ইউরোপ পুরোটাই হলো আর রোম বর্ধিত ইউরোপ বলতে বোঝাচ্ছি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসবই হচ্ছে বর্ধিত ইউরোপ এই যুদ্ধ শুরু হয়েছে রাসুলুল্লাহ সাল আলী আসসালামের সময় থেকে মুতার ও তাবুক যুদ্ধের মাধ্যমে তারপর সেটা চলমান ছিল আউবকর ওমর উসমান এবং আলী রদিয়াল্লাহ তোল্লাহ পর্যন্ত বনু উমাইয়া বনু আব্বাস আল উসমানিন আল উসমানিন তারা তাদের সময়ে শুধু রোমানদের সাথেই যুদ্ধে ছিল। এরপর আল আন্দালুস রোমকদের বিরুদ্ধে প্রায় আটশো বছর ধরে এক টানা জিহাদ করেছিল আর আমরা ফিতানের হাদিস থেকে জানতে পারি যে আল মালহামাও হবে মুসলিম ও রোমদের মধ্যে ফলে এটা হচ্ছে খুবই দীর্ঘ ও সংরক্ষিত জিহাদ যেটা কেয়ামত দিবসের আগ পর্যন্ত চলবে আল কুর্তুবী তার তাফসিরে বলেন ইমামের ওপর এটা জরুরি যে সে বছরে একবার মুসলিমদের একটি সেনাদল শত্রুর ভূমিতে প্রেরণ করবে এবং এমন যুদ্ধাভিযানে ইমাম নিজেও অংশগ্রহণ করবে যদি সেটা সম্ভব না হয় তবে ইমামের উচিত একজন সামর্থ্যবান ব্যক্তিকে প্রেরণ করা যাকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেন এবং যিনি শত্রুদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবে শত্রুদের ক্ষতি থেকে মুসলিমদের হেফাজত করবে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে সমুন্নত রাখবে এবং ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করে অথবা জিজিয়া প্রদান করে এখানে আল কুর্তুবীর বলা সেনা প্রেরণের উদ্দেশ্যগুলোর একটি হলো শত্রুদের ক্ষতি থেকে মুসলিমদের হেফাজতে রাখা এটি এজন্য যে মুসলিমরা কখনোই তাদের জীবনে প্রশান্তি লাভ করবে না যদি না তারা আল্লাহ শত্রুদেরকে তাদের ভূমিতে গিয়ে আক্রমণ করে কারণ শত্রুদের ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাদের বিরুদ্ধে জিহাদ বাস্তবায়ন করা কোনো শান্তিপূর্ণ সভা সমাবেশ বা অন্য কোনো উপায়ে সেটা সম্ভব না এটা হলো সফলতা বা ব্যর্থতার রোড ম্যাপ মনে রাখবেন আপনি যদি শয়তানকে প্রতিরোধ না করেন সে কিন্তু আপনাকে একা ছেড়ে দেবে না শিশু মানসিকভাবে অক্ষম মহিলা এবং অসুস্থ ব্যক্তির ওপর জিহাদ বাধ্যতামূলক নয় কিন্তু যে ব্যক্তি অন্ধ অথবা সামান্য অসুস্থ যেমন মাথা ব্যথা দাঁতে ব্যথা অথবা জ্বর অথবা সামান্য খোরা এমন ব্যক্তিদের জন্য এটি বাধ্যতামূলক এটি ইমাম আহমাদের মাঝাব এবং আমি এ বিষয়ে কোনো মতবিরোধ খুঁজে পাইনি বাকিটা আল্লাহ সুবাহ তালাই ভালো জানেন তবে আলিমদের প্রচলিত মত অনুযায়ী একজন ব্যক্তি অভিভাবকদের অনুমতি ব্যতীত গাজওয়াতে অংশগ্রহণ করতে পারবে না এখানে জিহাদ আত্মাল অর্থাৎ গাজোয়া বা আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে বলা হচ্ছে আর আক্রমণাত্মক জিহাদ হচ্ছে সমষ্টিগত জিহাদ বা ফরজে কিফায়া যখন শত্রুদেরকে প্রথমে আক্রমণ করা হয় শত্রুরই ভূমিতে গিয়ে কিন্তু যদি শত্রু মুসলিমদের দিকে এগিয়ে আসে মুসলিমদের ভূমি দখল করে নেয় অথবা সীমান্তে বিস্তার লাভ করে যদিও তারা পুরোপুরি প্রবেশ না করে এবং তাদের সৈন্য মুসলিমদের সৈন্যের দ্বিগুণ বা কম হয় তখন প্রত্যেক মানুষের ওপর জিহাদ অত্যাবশ্যকীয় ও জরুরি হয়ে দাঁড়ায় তখন দাশরা বেরিয়ে পড়ে তাদের মণিবের অনুমতি ছাড়া নারীরা তাদের স্বামীদের অনুমতি ছাড়া যদি তারা যুদ্ধের জন্য সামর্থ্যবতী হয় এ ব্যাপারে জোরালো মত রয়েছে সন্তান তার অভিভাবকদের অনুমতি ছাড়া ঋণী ব্যক্তি তার ঋণদাতার অনুমতি ব্যতীত অর্থাৎ ফরজে আইন জিহাদের ক্ষেত্রে কারও অনুমতি নেয়ার প্রয়োজন নেই অনুমতি নেয়ার ব্যাপারে যত হুকুম আছে যে স্ত্রী স্বামীর কাছ থেকে সন্তান পিতামাতার কাছ থেকে দাস মনিবের কাছ থেকে ঋণী ব্যক্তি তার ঋণদাতার কাছ থেকে এ সবই রহিত হয়ে যায় আর এরকম পরিস্থিতিতে জিহাদ এককভাবে করাও যায় তখন কোন জামাত বা আমিরের অধীনে থেকে জিহাদ করাটা বাধ্যতামূলক না যদি কোনো জামাত বা আমির থেকে থাকে তাহলে তাদের অধীনে জিহাদ করা উচিত কিন্তু না থাকলে তাহলে ব্যক্তি নিজেই এককভাবে জিহাদ করতে পারবে এটা যখন জিহাদ ফরজে আইন হয়ে যায় তখন হবে আর জিহাদ কখন ফরজে আইন হয় ইবনে কুদামা আল-মাক আলমাকদিসি জিহাদ ফরজে আইন হওয়ার তিনটি শর্ত উল্লেখ করেছেন এক নাম্বার যখন শত্রু মুসলিম ভূমিতে আক্রমণ করে দুই যখন কোনো ইমাম মুসলিম নেতা বা আমির জিহাদের আহ্বান জানায় বা জিহাদের ডাক দেয় তিন নম্বর কারণ যখন দুই সৈন্যদল মুখোমুখি হয় অর্থাৎ মুসলিম সেনাবাহিনী শত্রু সেনাদের মুখোমুখি হয়ে যাবে তখন তিন নম্বর কারণটা একটু বুঝে বলি এখন যদি আপনি স্বেচ্ছায় জিহাদে যান যে জিহাদ ফরজে আইন হয়নি সেই জিহাদ এবং যুদ্ধক্ষেত্রে দুপক্ষের সেনাবাহিনী মুখোমুখি হয় তখন আপনি চাইলেই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না কারণ তখন সেটা যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন হয়ে যাবে আর এটা একটা কবিরা গুণা আপনি যদি যুদ্ধে অংশ নিতে না চাইতেন তাহলে প্রথমেই না নিতেন কিন্তু যুদ্ধে অংশ নিয়ে শত্রু সেনার মুখোমুখি হয়ে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না তখন আপনার জন্য জিহাদ ফরজে আইন হয়ে গেছে আগের যে বিষয়গুলো উল্লেখ করা হলো এগুলো ইমাম মালিক আহমদ এবং আবু হানিফা রহিমাহুল্লয়ের মতামত আর এই বইয়ের লেখক ইবনে নহাস রহিমহল্ল উনার মাঝহ হল সাফি তিনি বলেন শত্রুরা মুসলিম ভূমিতে আক্রমণ করারও প্রয়োজন নেই যখন শত্রু সেনারা প্রস্তুতি নিতে থাকে এবং মুসলিম সীমানার কাছাকাছি চলে আসতে থাকে তখনই জিহাদ ফর্জে আইন হয়ে যায় তিনি আরো বলেন যদি কোনো নির্দিষ্ট স্থানে শত্রুরা মুসলিমদের ঘেরাও করে এবং যদি মুসলিমদের পক্ষে একত্রিত হওয়া এবং যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া সম্ভবপর না হয় তখন যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো একজন কাফির বা কাফিরদের দলের মুখোমুখি হয় এবং সেই মুসলিম যদি বুঝতে পারে যে সে আত্মসমর্পণ করলে তাকে হত্যা করা হবে তখন সে অবশ্যই যুদ্ধ করবে অর্থাৎ ক্ষেত্রে আত্মসমর্পণ করা জায়জ হবে না এই বিধানটি একজন মুক্ত ব্যক্তি দাস পুরুষ নারী অন্ধ পঙ্গু বা অসুস্থ ব্যক্তি সবার জন্য প্রযোজ্য তবে আত্মসমর্পণ করলে যদি তারা হত্যা না করার নিশ্চয়তা দেয় অথবা আত্মসমর্পণ না করার কারণে নিহত হবার আশঙ্কা থাকে তাহলে আত্মসমর্পণ করা যেতে পারে তারপরও যুদ্ধ করাই উত্তম আবারও বলছি যদি আত্মসমর্পণ করলে তারা হত্যা না করার নিশ্চয়তা দেয় হয়তো আপনাকে যুদ্ধবন্দি হিসাবে আটক করবে কিন্তু হত্যা করবে না কিন্তু আপনি যদি যুদ্ধ করেন তাহলে নিশ্চিত নিহত হবেন তারপরেও ইবনে নুহাস রহিমাহুল্লাহ বলছেন যুদ্ধ করাই উত্তম কিন্তু যদি কোনো নারী আশঙ্কা করে যে তাকে কারা রুদ্ধ করলে সে ধর্ষিত হবে তাহলে তার যুদ্ধ করা অত্যাবশ্যক যদিও তাতে তার মৃত্যু হয় কারণ যদি কাউকে জোরপূর্বক ব্যবিচার করানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে যদি তার জীবনও চলে যায় তার পরেও ব্যবিচার করতে দেওয়া উচিত নয় মহিলাদের জন্য যুদ্ধ করে নিহত হওয়াটা জিনা করার চেয়ে উত্তম যদি আক্রান্ত এলাকায় কিছু মুসলিম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হয় এবং তারা সংখ্যায় যথেষ্ট হয় এবং তারা একাই যুদ্ধ করতে সক্ষম হয় তাহলে অন্য মুসলিমদের দায়িত্ব হবে তাদের সহায়তা করা ধরুন শত্রুরা ফিলিস্তিনে আক্রমণ করেছে শত্রুদের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী গঠন করা হয়েছে আর এই সেনাবাহিনী শত্রুদের প্রতিহত করতেও সক্ষম তবুও বাকিদের জন্য এটা ফরজ যে তারা সেনাবাহিনীর সাথে যোগ দেবে শত্রুদের প্রতিহত করার জন্য যদি সেনাবাহিনী যথেষ্ট হয়েও যায় তবুও এটা তাদের জন্য ফরজ কেন কারণ এটা আর ফরজে কী না এটা এখন ফরজে আইন এখানে মুসলিমরা আক্রমণের শিকার হয়েছে শত্রুরা মুসলিম ভূমি দখল করে নিতে চাচ্ছে আর যখন সেনাবাহিনী নিয়ে মুসলিমরা শত্রুদের উপর গিয়ে আক্রমণ করবে আর যদি সৈন্য সংখ্যা যথেষ্ট হয়ে থাকে তখন তাতে যোগ দেয়া ফরজে কিফায়া বা ঐচ্ছিক কিন্তু যদি শত্রুরা আক্রমণ করে মুসলিমদের ভূমিতে তাহলে প্রত্যেক ব্যক্তির উপর এটা ফরজ যে সে যুদ্ধে যোগ দেবে আল মুওয়ার্দি বলেন যেহেতু এটি প্রতিরোধমূলক জিহাদ সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য এটা দায়িত্ব যে তারা নিজেদের এলাকায় জিহাদ করবে যদি কাফিররা এমন কোনো জনশূন্য মুসলিম ভূমিতে আক্রমণ করে যেটা জনবসতিপূর্ণ এলাকা হতে অনেক দূরে অবস্থিত সেক্ষেত্রে দুটি মত রয়েছে এবং আল গাজালি দুটি বর্ণনা করেছেন প্রথমটি হলো ইমাম আল হারামাইনের তিনি বলেন যে এটি মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় নয় যে সে এমন কোনো নিঃসঙ্গ জনশূন্য ভূমিকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে এই মত অনুযায়ী ক্ষেত্রে যুদ্ধ করা ফরজ না এটা ফরজে কিফায়া অর্থাৎ উনার মতে এটা অত্যাবশ্যকীয় নয় আর অন্য মতটি হচ্ছে যেটা মাঝহাবের ইমামদের সর্বসম্মত মত সেটা হলো সেই জনশূন্য ভূমির জন্য মুসলিমদের যুদ্ধ করাটা অত্যাবশ্যকীয় মানে ফরজি আইন ইমাম আল নবী রহমাহুল্লাহ বলেন ইমাম আল হারামাইনের এই মন্তব্য গ্রহণযোগ্য নয় কেমন করে মুসলিমরা এটা মেনে নেবে যে অমুসলিমরা দারুল ইসলাম বা মুসলিমদের ভূমি নিয়ে নেবে যেখানে আমাদের পক্ষে সেটা রক্ষা করা সম্ভব ইমাম নবী সুবহানুল্লা একজন অসাধারণ আলেম মাঝে মাঝে আপনি এমন কারো নাম উল্লেখ করে ফেলবেন যে আপনি সেখানে থেমে সেই ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে বাধ্য হয়ে যাবেন ইমাম আর নবী রহেমাহুল্লা তাদের মধ্যে একজন তিনি একজন বিস্ময়কর আলেম তিনি দামাসকাসের লাইব্রেরিতে দুই বছর পড়াশোনা করেছেন এই দুই বছরে তিনি কখনও তার বিছানায় ঘুমাননি তিনি বই খুলে পড়তে থাকতেন পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তেন ঘুম ভেঙে মাথা তুলতেন চোখ খুলে আবার পড়তে থাকতেন অধিকাংশ আলেমরা যে কোনো এক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতেন কিন্তু ইমামান্নবী রহমে যে বিষয়ের ওপরই বই লেখেন না কেন তার বই সেই বিষয়ের শ্রেষ্ঠ বই হয় এমন না যে শুধু ফিখ বা হাদিসের বই যে কোনো বিষয়েরই হোক না কেন তার বই সেই বিষয়ের শ্রেষ্ঠ বই হয় তার শারহে মুসলিম সর্বোত্তম শার্ষে মুসলিম হিসাবে গৃহীত শাফে ফিখের ওপর তার বইটি শাফি মাজহাবের অফিসিয়াল বই শাফি ইমামান ইমামান্নবীর আগেও অনেক আলেমরা এসেছিলেন কিন্তু যখন ইমামান নবী আসলেন তার মতামতি ওই মাজহাবের চূড়ান্ত মতামত হিসাবে গৃহীত হলো এখন যখন আমরা সাফি মাজহাবের কোনো মত শুনি ওটা আসলে ইমাম নববীর মত তিনি উসুল আল হাদিসের ওপর বই লিখেছেন রিয়াদুসলেহীনের চেয়ে বেশি কমন বই হয়তো আর নেই যে কোনো মুসলিম ঘরে বা তাদের বাসায় যদি ইসলামিক বইয়ের লাইব্রেরি বা কোনো সংগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই রিয়াদুস রিয়াদুসলেহীন সেখানে থাকবে আজকার জিকিরের ওপর বই জিকিরের সর্বশ্রেষ্ঠ বই হিসাবে গৃহীত আল আরাবাইন নববি আর ৪০ চল্লিশ হাদিস এই বইটি বাচ্চারাও মুখস্থ করে আল্লাহ আল্লা সুহান হা তাকে বারাকা দিয়ে দিয়েছেন তিনি এত কিছু করেছেন কিন্তু মাত্র বেয়াল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেছেন হ্যাঁ বেয়াল্লিশ বছর বয়সে মারা গেছেন তিনি কিন্তু কখন সময় পেলেন এত কিছু করার একটু ভাবি আমাদের নিয়ে আমাদের সময়গুলো নিয়ে আল কুর্তুবী বলেন যদি শত্রুরা মুসলিম রাজ্যের কাছে চলে আসে এমন কি যদি প্রবেশ নাও করে তাহলে মুসলিমদের উপর এটা অত্যাবশ্যকীয় যে সে সেখানে যাবে এবং সাক্ষাৎ করবে ওই শত্রুদের সাথে ইসলাম ধর্মের বিজয় এবং ইসলামের কর্তৃত্ব অর্জনের জন্য এবং শত্রুদের পরাজিত করার জন্য আল বাঘাউই বলেন যে বাইরের দেশের শত্রুদের দ্বারা আক্রান্ত দেশটির সবচেয়ে কাছের মুসলিমদের উপর এটা অত্যাবশ্যকীয় বা ফরজে আইন হলো প্রতিবেশী মুসলিমদের সাহায্য করা এবং দূরে অবস্থানরত মুসলিমদের উপর এটি যৌথ দায়িত্ব বা ফরজে কিফায়া এরপর আমরা যাচ্ছি পরের অনুচ্ছেদে এর শিরোনাম হচ্ছে যারা জিহাদে অংশগ্রহণ করে না তাদের শাস্তির ব্যাপারে আলোচনা সুরা আত্মাওবাহ ২৪ নং আয়াত হুকুম অবন উকুম ইহ নুকুম অজ্বুকুমু আশি রুম অমু নিতরফ তুমুহ অতিৌন কদহ ও মি নু তৌন আহ্ব বল তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পত্নী তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধন সম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো। এবং তোমাদের বাসস্থান যা তোমরা পছন্দ করো আল্লাহ এবং তার রাসুল ও আল্লাহর রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়ত করেন না এই আয়াতে বলা হচ্ছে যদি আপনি উপরের উল্লেখিত কোনো একটিকেও জিহাদের চেয়ে বেশি পছন্দ করেন জিহাদের আগে রাখেন তাহলে আল্লাহর হুকুম আসার অপেক্ষা করুন আর কি হুকুম হতে পারে সেটা বলা হয়নি সেটা উন্মুক্ত রেখে দেয়া হয়েছে অর্থাৎ যে কোনো কিছুই হতে পারে এখানে সুস্পষ্ট সতর্কবাণী রয়েছে হাত্তা ইয়াতিয়াল্লাহ বি আমরি অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত সুতরাং যারা তাদের নিজেদের কারণে তাদের সম্পদের কারণে জিহাদ পরিত্যাগ করে তাদের জন্য এটা সতর্কবাণী হিবনে উমর রদিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত একটি হাদিস এবং এই হাদিসটি বর্তমান সময়ের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ হাদিস ইবনে উমর রদিয়াল্লাহ তালন বলেন আমি রাসুল সাল আলহ সাল্লামকে বলতে শুনেছি যদি তোমরা ইনাহ দ্বারা ব্যবসা করো এটা হচ্ছে এক ধরনের সুদের লেনদেন এবং গরুর লেজ আঁকড়ে ধরো কৃষিকাজে নিজেকে ব্যস্ত করে রাখো এবং জিহাদ প্রত্যাখ্যান করো তাহলে আল্লাহ তোমাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সেটা উঠিয়ে নেবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস এবং হাদিসটি সহি ইবনায়নু হাস রহিমল্লা বলেছেন হাদিসটির অর্থ হল যদি মানুষ কৃষিকাজ এবং এর অনুরূপ কোনো কাজে নিজেদের জড়িয়ে ফেলার কারণে জিহাদ হতে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাদের ওপর তাদের শত্রুদেরকে ছেড়ে দেবেন তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন এবং সেটা ততক্ষণ পর্যন্ত দূর করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের দায়িত্বের দিকে ফিরে আসে এবং সেটা শুরু করে আর সেটা হলো কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা তাদের ব্যাপারে কঠোর ও নিষ্ঠুর হওয়া দিন প্রতিষ্ঠিত করা ইসলাম ও তার অনুসারীদের বিজয়ী করা এবং আল্লাহর প্রতিশ্রুতি সবার উপরে উন্নীত করা কুফর ও তার অনুসারীদের অবমাননা করা এই হাদিসটি এটা তুলে ধরে যে জিহাদ ছেড়ে দেওয়া হলো ইসলাম ছেড়ে দেওয়া কারণ রাসুল সাল সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসবে আসলে আমরা উম্মার সমস্যাগুলো নিয়ে অনেক কথা বলি আর এর অনেক সমাধানও আমরা দেওয়ার চেষ্টা করি আমরা এগুলো নিয়ে সভা সমাবেশ করি লেকচার দেই বই লিখি আর আমরা বিষয়টাকে খুবই খুবই জটিল করে তুলি মাঝে মাঝে আমরা বলি সমাধান হিসেবে যে আমাদের প্রযুক্তিগত দিক দিয়ে আরও উন্নত হতে হবে আবার মাঝে মাঝে আমরা বলি আমাদের সমাধানের একমাত্র উপায় হলো যে আমাদের ব্যবসা যা আরও উন্নতি করতে হবে আমাদেরকে কুফারদের সিস্টেমের মধ্যে পরিবর্তন করতে হবে কত কত প্রস্তাবিত সমাধান দেয়া হচ্ছে কিন্তু পূর্বোক্ত হাদিসে বলা হচ্ছে যদি তোমরা ইনাহ দ্বারা ব্যবসা করো এমন কিন্তু বলা হয়নি যে যদি তুমি এই ব্যবসায় ব্যর্থ হও হতে পারে আপনি এই ব্যবসায় খুবই সফল হবেন অর্থাৎ আর্থিকভাবে আপনি হতে পারেন খুবই সফল তারপর হাদিসে বলা হচ্ছে যদি তোমরা গরুর লেজ আঁকড়ে ধরো পৃথিবীর যত গবাদি পশু আছে সে সবও আপনার থাকতে পারে এরপর হাদিসে বলা হচ্ছে কৃষি কাজে নিজেকে ব্যস্ত করে রাখো দুনিয়ার সব উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি আপনি এই কৃষি কাজে ব্যবহার করতে পারেন আল্লাহ তোমাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন যদি তোমরা জিহাদ করা ছেড়ে দাও তাহলে দেখা যাচ্ছে বিষয়টা আসলে ব্যবসা বাণিজ্যের বা টাকা পয়সার না উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির না গবাদি পশু বা সোনাদানার না এই উম্মার জন্য আল্লাহ যে মানদণ্ড নির্ধারণ করেছেন তা হলো জিহাদ ফি আমরা এমন উদাহরণ দেখেছি যেখানে মুসলিমরা অঢেল সম্পদের মালিক হয়েছে এবং পরবর্তীতে তাদের সেই সম্পদই তাদের লাঞ্ছনার কারণ হয়েছে যেমন এখনকার বিত্তশালী মুসলিম সরকার রাষ্ট্রপ্রধানদের অঢেল সম্পদ তাদের লাঞ্ছনার কারণ হয়ে গেছে সম্পদের লোভেই আজ তাদের হাত পা বাধা আপনি এমন দেশ দেখবেন যারা প্রযুক্তিগতভাবে অনেক অগ্রগামী ছিল আশির দশকে ইরাক যতটা উন্নতির শিখরে উঠেছিল অন্যান্য মুসলিম দেশগুলো সে সময় ততটা অগ্রসর হতে পারেনি ইরাক উন্নতির ময় বেয়ে শুধু ওপরেই উঠছিল সে সময় তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম ছিল খুবই অত্যাধুনিক তারা তাদের হাজার হাজার ছাত্রদের পশ্চিমা দেশগুলোর সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাচ্ছিল তাদের হাজার হাজার বিজ্ঞানী ছিল কিন্তু এখন তাদের কি অবস্থা কোথায় তাদের সেই নিউক্লিয়ার প্রোগ্রাম আর সেই বিজ্ঞানীরা তারা তাদের কোনো কাজেই আসেনি তো উম্মার সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের এত এত সমাধান আড়ানোর কি দরকার যেখানে রাসুল সালি আসাল্লাম হাদিসে মাত্র তিনটি লাইনই সব বলে দিয়েছেন সমস্যার কথাও বলে দিয়েছেন আবার এর সমাধানও দিয়ে দিয়েছেন তোমরা যদি জিহাদ ছেড়ে দাও আল্লাহ তোমাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন এই লাঞ্ছনা ততক্ষণ পর্যন্ত উঠিয়ে নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধর্মের দিকে অর্থাৎ তোমাদের দিনের দিকে আবার ফিরিয়ে না যাও এখানে জিহাদকে দিন বলা হয়েছে জিহাদ যা দিনের একটি অংশ সেটাকেই পুরো দিন বলে অভিহিত করা হয়েছে হাত্তা তার জিউনা ই দি নিকুম যতক্ষণ না তোমরা দিনের দিকে ফিরে আস আর দিনে ফেরত যাওয়া মানে হচ্ছে জিহাদ ফি ফেরত যাওয়া আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি হানা রব্বিকা রব্বিল্লাফুন على والحمد সলীন رب العالمين